বাংলাদেশে প্রায় পরিবারে ছেলে সন্তান হলে মিষ্টি খাওয়া দেখি এটা কি গোনা হবে না মিষ্টি খাওয়া যদি বজায় রাখার পর হয় তাহলে গোনা হবে না বরং জায়েজ রয়েছে বরং বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে যদি খাওয়াই তাহলে নাকিরই কাজ গোনার কাজ নাই কিন্তু যদি সোননাথ উপেক্ষা করে শুধু মিষ্টি খাওয়াই তাহলে বিদাত অর্থাৎ আকি কাকলো না আর কি হয়েছে বংশের মিষ্টি আর মিষ্টি না তো বিধাত কারণ সন্নাথ কে ছেড়ে দিয়ে বিধাতের পিছনে লাগলো যখনই সন্নাথ কে একটি জীবন্ত সন্নাথ কে মেরে দেওয়া হলো আর একটি এমন কাজ করা হলো যেটি সন্ন্যত নাই সেটি তখন বিদাতে পরিণত হবে আর যতক্ষণ সন্নতকে কায়েম রেখেছেন আকিকাও করলেন আর মুখ মিষ্টিও করলেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ